আমার ডাইনে যিনি বসে আছেন ডুদ্দিন তারপরে ভাইজি আছেন আছেন ভাই এখন আসি রাহিম একর তিনি রিকরা বলেছেন আমি ডক্টর মুসলিহদ্দিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাইব যে একর শব্দের প্রণোদনা কতটুকু দিয়েছেন কলম শিক্ষার একটা বড় উপকরণ দুটো জিনিস একটি হলো ব্রেন তার সাথে হলো কলম আল্লাহ তৈরু ও কায়ুহ কালামুন আরবেরা বলে থাকেন এলেম হলো পাখি কলম হলো তার খাঁচা অলম দে বিদ্যা কে ধরে রাখতে হবে এটা আর তৃতীয় নম্বর আল্লাহ সরাসরি মুরাব্বি কিন্তু টিচার যা বলছেন যে মোয়াল্লাম টিচার কিন্তু মুরাব্বি হলেন তিনি ডিসিপ্লিন বানান তারপরে সাহাবিগুন কি করতেন আল্লাহ নবীর কাছ বিদ্যা তার কাছে বসতেন যে সাহাবিরা সামনে দৈনিক আসতে না তারা ভাগ করে আমি জানতে চাইব আল্লাহ যে শব্দটা বলেছেন বিস্মের রব্বিকার শব্দটা বলেছেন খালাক শব্দটা বলেছেন এর সাথে সাহুজ্য কতটা আল্লাহাম আল্লাহান এই প্রথম শব্দে বললেন তোমরা পড়ো আরবি ভাষায় রা তারপরে আবার হামজা একা তো এই চারটি অক্ষর দিয়ে একটি সুন্দর শব্দ যার অর্থ হলো তুমি পড়ো আরবি গ্রামারে আদেশবাচক শব্দ এই আদেশ করেছে প্রথম হলো আদেশ তুমি পাঠ করো দুই নাম্বার। প্রথম একটি অক্ষর ফেলে দিলে হয় কারা আ সে পাঠ করেছে আদেশটা বাস্তবায়ন করেছে এবার দ্বিতীয় আরেকটি শব্দ যদি ফেলে দেওয়া হয় কাফ তাহলে হয় অক্ষর যদি আমি আমার সব সুপ্রিয় সকল দর্শক শ্রোতাদের বলতেছে। একটু চিন্তা করে দেখা উচিত রব্বুল আলমীর বললেন পড়ো আর যে ব্যক্তি পড়ে সে দেখতে পায় দেখতে পায় কি সবদৃশ্য দেখতে পায় জ্ঞান মানেই জ্ঞানের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে আমার সামনে চলে আসে সেদিনের ডক্টর বলছিলেন এলমেলি রবুল আলমিনের পক্ষ থেকে চলতে লাগলেন নৌকার ঘটনা যে ডিঙ্গে নৌকা তাদেরকে এই খেয়া পার করে দিল খিজির আলী ইসলাম তারসা আলী ইসলাম দৃশ্যমান বাস্তবতা থেকে প্রতিবাদ করলেন খিজিরা আলী ইসলাম বললেন আমি বলি রাই তুমি আমার সাথে খাবার চাইলেন ওরা খাবার দিল না অথচ ওদেরই জনপদে ওই গ্রামে ভাঙ্গা দেয়াল রাজমিস্ত্রির কাজ করিয়ে দায়িত্ব পালন করলেন কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হলো মুসা আলী ইসলাম দৃশ্যমান বাস্তবতায় যা দেখে প্রতিবাদ করলেন কিন্তু এর পিছনে লুকিয়েছিল এমন এক বিষয় যা শুনে করার লজ্জায় লজ্জিত মানুষ অদৃশ্য দেখতে পায় তখন সে সবকিছুর ব্যাপারে মানে দৃশ্যমান বাস্তবতায় দুঃখ কষ্ট কাঠিন্যতা তার কাছে সফলতার সিঁড়ি হিসাবে সুন্দর একটা পয়েন্ট আমরা এখানে পেয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা যে জ্ঞানটা যাদেরকে দেওয়া হবে তাদেরকে আরো বেশি কিভাবে একজন শিক্ষক তাকে সামনে নিয়ে যায় এটাই মনে হয় সুর আলাকের এই আয়াতের সাথে সম্পৃক্ত যে আল্লাহ তাল্লাহ যেখানে বলছেন এখন আমি আমার কাছে জানতে চাচ্ছি এ প্রসঙ্গে আপনি কতটুকু আমাদেরকে বলবেন আমাকে যে বিষয়টি আপনি সংযুক্ত করার জন্য বললেন সেটার সাথে আমি মনে হয় এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই আমরা সবসময় আল্লাহ রাবুলা আলমিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন তাহলে এটা দিয়ে আমরা শিক্ষার গুরুত্ব বুঝাতে চাই কিন্তু শিক্ষাটা কোন কোয়ালিটির হওয়া দরকার সেটা আমরা এখানে খেয়াল করি না কারণ আল্লাহ দেন নাই যে তুমি যেমন পড়তে থাকো এটা কখনো আল্লাহ আলমিন এভাবে ছেড়ে দেননি বরং শিক্ষাটাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার সাথে সম্পৃক্ত করে নিয়েছেন একা বিসমেয়াবল্লা খালাক যেটা অন্য আরেক আয়েছে আল্লাহ রবী আলমিন সুন্দরভাবে বলে দিচ্ছেন সুরা মহাম্মদ উনিশ নম্বর আয়াত আলম انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الله رب شيء আয়াত এ আয়াতের জন্য আরেকটা ব্যাখ্যা দিয়ে যে আমি পড়ব কোন বিষয়ে সর্বপ্রথম আমাকে কোন বিষয়ে পড়া দরকার সেটা সূরা মুহাম্মদে আল্লাহ رب العالمين العالمين এর সাথে সম্পর্কিত যার رب العالمين কে জানব আল্লাহ رب العالمين কে آل العالمين এর বিধান অনুযায়ী চলতে পারবো নিজে এবং অন্যকে চালাতে পারবো এমনই শিক্ষা মূলত আমি এই যে খালাকা শব্দ দিয়ে যে খালাকা শব্দ এটা এখানে কি সৃষ্টি করেছেন আল্লাহ বলেননি আবার তারপরে বলছেন খালাকা ইনসানামিন আলাক এগুলো কিন্তু একবারে এক্সপেরিমেন্টাল সায়েন্স সাথে জড়িত এবং সৃষ্ট এসে যাচ্ছে এখানে আল্লাহাকে বলে দিচ্ছেন খালাকাল ইনসান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের নলেজে ছিল না মানুষের জ্ঞানে ছিল না মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে একটা জীব চলে হাটে এই পর্যন্তই কিন্তু তার সৃষ্টি যে আলাক থেকে এটা আমার জানতো না আলাক হলো নারী পুরুষের মিলনে যে থেকে আলাকা হচ্ছে আলাক মানে আল্লাহ নোৎফাহের ওভামের মধ্যে প্রবেশ করার পরে সেই ওভাবের মধ্যে নোৎফাটা ঝুলন্ত থাকে সেটাকে বলা হয় আলাক। সেটা আস্তে আস্তে আল্লাপাক মু গায় রূপান্তরিত করেন মাংস পিণ্ডে রূপান্তরিত করেন তারপরে হাডিতে পেয়েছি। তার বিপরীতে প্র্যাক্টিক্যালি গবেষণা করে এবং থিওরি আমাদের বিজ্ঞানের যত পেয়েছি কোনটাই কোরআন এর বিরুদ্ধে দাঁড় করে আমরা সক্ষম হইনি এই পর্যন্ত সুন্দর কথা আমরা এখন একটু ছোট্ট ব্রেকের দিকে যাব। একটু পরে আমরা আল্লাহ পাক বলছেন যে আমি দোয়াকারির দোয়া কবুল করে থাকি জীবন কল্যাণ কি হে আল্লাহ। स्मरण करम হাত দেখুনের প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বাংলায় আদর্শ পরিবার কেমন হবে পিতা মাতাকে উপেক্ষা করে গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোন দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা जाता दिए सबा तमाम क्यों महानल्लाहम्मद सल्लम के समस्त विश्व रहमत बनिए पाठाले शांति दूध परवर्ती अनुष्ठान पीट टी बांगलाय শিক্ষা বা তার বিয়া যে ইসলামী শিক্ষা তার যে সমস্ত আয়াতটাকে আমাদের সামনে তুলে ধরবেন এর অর্থ আমাদের শুনাবেন এবং তারপরে এইখানে চারটা পাঁচটা এলিমেন্ট আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করার সূত্রপাত পাবো তার কাছ থেকে ধন্যবাদ আমার মনে হয় আপনি তো বলেই দিয়েছেন আমি একটু যুক্ত করতে চাই শিক্ষার এই মৌলিক বিষয়বলি নিয়ে যদি গবেষণা বা চিন্তা বা আলোচনা করতে হয় তাহলে দেখুন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল করে পাঠিয়েছেন কিন্তু তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী হিসালাম যিনি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী হিসালাম তিনি পুনর্নির্মাণের মতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ভালো কাজ করে দোয়া করলেন পুনর্নির্মানের মতো এই শ্রেষ্ঠ ভালো কাজটা আমাদের বাপ বেটার পক্ষে তুমি কবুল করে নাও তারপরে বললেন আমাদের এই দুইজনকে রব্বানা ওসলিমাইসলি আমাদের দুইজনকেও তোমার কাছে সমর্পিত সত্তা হিসেবে কবুল করো আমাদের দুইজনের সন্তানদেরকেও কবুল তারপর পরবর্তীদের মধ্যে এমন একজন রসুল আলিহিমিক যিনি তেলাওয়াত করবেন আয়াতি মোহামুল কিতাব কিতাব কিতাব মানে তুম যা লিখিত लिखित विषय पाठ करते शिक्षा स्थान कल पात्रुगे सर्वकाले सर्वश्रेष्ठ शिक्षार मौलिक वास्तवता विषय्मदोल्लाहसल्लम आा करलिंगारंतान मध्य के रसुल आलमी जो निर्दिष्ट कर लगे তাকে নির্দিষ্ট করে বললেন তিনি হলেন উমি সুন্দর উমা নিরক্ষর মানুষ এদের মাঝখানে পৃথিবীকে জাগাতে হলে পৃথিবীকে বিনির্মাণ করতে হলে সুন্দর কিছু উপস্থাপন করতে হলে এই এই নিরক্ষর মানুষ জাতিদের মাঝখানে এখন ইসলামের সঠিক শিক্ষা আমরা ঢুকাই দেবো এখন এই সম্পর্কে মহাতাম ডক্টর আব্দুল সালাম সাহেব এবং সে আয়াত কেন্দ্র করে আয়াতগুলি তুলে ধরলেন আসলে তেলাওয়াত তেলাওয়াত দ্বারা এখানে উদ্দেশ্য শুধু এই নয় শুধু একজন মানুষ মুখ দিয়ে উচ্চারণ করবে পাঠ করবে এটাই শুধু নয় বরং তেলাওয়াত এর সাথে কয়েকটি দিক সম্পৃক্ত থাকবে যেটা সে পাঠ করছে সেটা নিজে বুঝবে নিজে সেটা উপলব্ধি করে এবং মানুষকে সে যখন পড়ে শোনাচ্ছে মানুষকেও সে এমনভাবে পড়ে শোনাবে যেন মানুষেরও সেটা বোধগম্য হয়ে আসে তাই ইসলাম আসলে এমন একটা বিষয় যেটা নিজে শিখবে এবং অন্যকে শিখাবে অন্যকে বুঝাবে অন্যের মাঝে তার উপলব্ধিতে তার বোধ শক্তিতে এই জিনিসটাকে অনুপ্রবেশ ঘটাবে আমি একটু যুক্ত করি শেখের সাথে শেখ যে বলছিলেন একটা তেলাওয়াত হলো কিতাব আর একটা হলো হ্যাকমা বিজ্ঞান আর একটা হলো পরিচ্ছন্নতা তাসকিয়া তো কেরাত এক জিনিস তেলাওয়াত আর এক জিনিস আমার কাছে মনে হয় সহজ ভাষা এভাবে বলা যেতে পারে কেরাত মানে হলো জিনিস আসছে আমি এখন ডক্টর মুসলিহদিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে উনি যে তেলাওয়াতের কয়েকটা ভাগ বলেছেন যে শুধু নিজে পড়া না এটা বোঝা এবং মানুষের কাছে এটা এটা পৌঁছে দেওয়া আমাদের বর্তমান সমাজে যোগ উদ্দেশ্য হল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়া যাওয়া কেন তারা দলাল গোমাহের মধ্যে ছিল সেখান থেকে হেন কোরআন তেলাওয়াত করে এগুলা পেশ করে তুমি তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসবে আমরা যেটা এখন করছি কিছু সংখ্যক মুখস্ত করছি এত হচ্ছে কি যারা মূলত ইসলাম প্রসঙ্গে জানতে চায় না বা ইসলামের প্রতিষ্ঠা চায় না তারা এই শ্রেণীকে তারা ধরে ফেলেছে যে তোমরাই হলে ইসলামের মূল ধারক বা হক হাক্কা যেটা বলা হয়েছে নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা গোমরাহ থেকে পথের দিকে নিয়ে আসা ইত্যাদি সহ পূর্ণাঙ্গ হয় যে কাজটা সেটার নামে হলো কোরআন নাজেলহর উদ্দেশ্যে তেলাওয়াত যে আল্লা রসুলকে পাঠানোর উদ্দেশ্য হলো তার আয়াত আমাদের সামনে তেলাওয়াত করে শোনানো সেই তেলাওয়াতের উদ্দেশ্য শুধু এইটাই না যে আমরা শুধু তেলাওয়াত করে যাব তবে কোরআন একটা বড় বৈশিষ্ট্য হলো যে আপনি যদি না বুঝে পড়েন সেখানেও স্বরফে এবং শুধু বুঝে পড়লে এবং সে অনুযায়ী আমল করতে পারলে সে তো উন্নত হবে আমরা এখন আসি যে আল্লাহ কাছে যখন দোয়া করেছিলেন তখন শব্দটা অনেক পরে যেই বলেছেন এখন আল্লাহ যখন বলছেন যে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম তবে তোমার তাজকিয়া যে জিনিসটা এটাকে তেলাওয়াতের পরে নিয়ে আসলাম তাই নাতে উনি ওইজাকি হিম শব্দটা আল্লাহ তেলাওয়াতের পরে নিয়ে আসছেন কেন ইব্রাহিম ডিগ্রি একমাত্র উদ্দেশ্য না এখানে একটা মানুষকে মানবতার পূর্ণরূপে ফুটে তোলা সম্পর্কে আমি ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এখানে যেই বিষয়গুলি আল্লাহ করুক প্রকৃতপক্ষে এই শিক্ষা দিয়ে কোনো ফল পাওয়া যায় না তাই এই ইসলামী শিক্ষার সাথে এই নফস এই বিষয়টাকে সম্পৃক্ত করা হয়েছে অর্থাৎ ইসলামী শিক্ষার মাধ্যমেই একমাত্র সম্ভব মানুষের আর্থিক একটা পরিশুদ্ধি ঘটানো সম্ভব আর যখন এই মানুষের আর্থিক ভাবে তার একটা গুরুত্ব বুঝালেন এখন আমরা শেখ অলিউল্লা সাহেবের কাছে যাবো যে তাজকিয়াতফের ধরন কি এবং তার প্রকৃতপক্ষ উপার্জনের উপায় কিভাবে আমাদের নফস আমাদের ব্যক্তিকে আমরা পরিশুদ্ধ করতে পারি আপনি কিছু বলুন এই ঙ্গ পরিচ্ছন্নতা পূর্ণাঙ্গ দুর্নীতি মুক্ততা সহজ ভাষায় বললে সবচেয়ে মানে সবার কাছে সর্বজন পরিচিত বেদনাদায়ক একটি শব্দ হলো দুর্নীতি আর দুর্নীতি থেকে বাঁচার জন্য পৃথিবীর দেশে দেশে গুত্রে গুতরে সমাজে সমাজে বিভিন্ন ধরনের কিন্তু ভয় দেখিয়ে আইন দিয়ে শাসন করে অথবা মানে পেটুয়া বাহিনী দিয়ে মানুষকে সুজা করা যায় না সুজা করা সম্ভব কেবল মানুষের সামনে আয়াতের তেলাওয়াত করা হলে আর মানুষ যখন কেরাত করে তেলাওয়াত অনুধাবন করে নিজের আচরণের পরিবর্তন করেছিলেন মাত্র ৪০ বছর বয়সে তিনি পাইলেন নবুত নবুওয়ার আগ পর্যন্ত অন্ধকার যুগটা কন্টিনিউ ছিল ৪০ বছর বয়সে নবুত পেলেন ১৩ বছর মাক্যাতুল মোকার দাওয়াত দিলেন মানুষকে পরিচ্ছন্ন কর যে ছিল ডাকাত সে পরবর্তী মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল যে ইজ্জত হরণকারী ছিল সেই ইজ্জতের সবচেয়ে বড় সংরক্ষক হয়ে গেল শুধু তাই না এমন হলো যে রসুল সাল্লাম দিনাতুল মনো সমাজে বামাদের বর্তমান পৃথিবীর বাস্তবতায় যেমন গোয়েন্দা বাহিনী রয়েছে যেমন বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের অথরিটি রয়েছে কেউ দেখে নাই কিন্তু নারী নিজে গিয়ে মোহাম্মদুর রসুল্লা কাছে অভিযোগ করলেন্লা আমি তো নিজে বেবিচার করে ফেলেছি এই যে নিজে নিজের বিরুদ্ধে অভিযোগ করতে পারা আজকে শিক্ষিত হয়ে কি নিজের আত্মীয় স্বজন আপনাদের শুধু তাই না দল মতের বিরুদ্ধে বলতে পারি বরং আমরা সবাই যেন পাথরের মতো এক আবদ্ধ অবস্থানে আটকে গিয়েছি আর তেলাওয়াত যদি হতো তাহলে আটকে যেতে পারতো আমরা জীবনের ফ্লো থাকত। আমরা ট্রাফিক জামে আটকে গিয়েছি জীবনের ট্রাফিক জাম যদি ছুটতে হয় তাহলে আর তেলাওয়াত নিশ্চিত হলে হলে। তেলাওয়া বলছেন নাবি ওরাই এনে যারা হাক্ষত তেলাওয়া করে সুন্দর করে তাস্কিয়ার সমস্ত দিক ও বিভাগ আমরা শিখে ফেলেছি আমাদের ইসলামিক সমাজে তাস্কিয়ার একটা আলাদা ধরন আছে সেটা একটা বিকৃত রূপ নিয়ে আমাদের সমাজে বিরাজমান তারা মনে করেন তারপরে যোগ করা হয়েছে বলেছিলেন ভাই কোরআন হাদিস দাবি কেউ করে সেটা বাতিল পরিষ্কার কথা নাম নিয়ে আল্লা তার নবী যে ইমানে যে আমলে যে আদবে যে আখলাকে সাহাবিদের কে তাজকিয়া করেছিলেন তার বাইরের কোন বানাওয়া আমরা শুনতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর কথা আমাদের সময় শেষ হয়ে গেছে খুবই বার্নিং ইস্যু এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো তো আসালাম যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কেননা আল্লাহ সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহতালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস বাংলায় समर्पण मानुष भय पाएक्र बोम चले साल्म, पाए, आसते इस्लामिक शांतर बोम अनेक आगे पड़े गबी मुहम्मद सल्लम जन्मग्रहण करें